উল্লাক আলহম আদা আবু মহিন সুপ্রিয় দর্শকবৃন্দ আর বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি তা হচ্ছে জীব সম্পর্কে দুটি কথা আলোচনা করা এই জীব দিয়ে ইচ্ছা করলে আমরা ভালো কথাও বলতে পারি আবার ইচ্ছা করলে আমরা মন্দ কথাও বলতে পারি তাই এই জীব দিয়ে কোন কথা বললে আমাদের অপকারে আসবে আর কোন কথা বললে আমাদের অপকার হবে এই সম্পর্কে দুচারটি কথা আমি আপনাদের সামনে রাখব জীব দিয়ে আমরা যে সমস্ত কুকর্মগুলো করি তার মধ্যে এটাও একটা কুকর্ম বা আপদ যে কোনো মহিলার সৌন্দর্য পুরুষের কাছে তুলে ধরা আর এই কাজটা মহিলাদের দিয়েই বেশি হয় একজন মহিলা প্রতিবেশীর বাড়িতে গেছে তার স্ত্রী তার বউ তার বাড়ির মেয়েরা সবাই তার কাছে এসেছে এসেই বাড়িতে কে কেমন দেখতে কে কালো কে ধলো কার আকার কীরকম ইত্যাদি জেনে তার স্বামীকে এসে বর্ণনা করে এই কাজটাও জীবে থেকে জন্ম একটা কুকর্ম বা অন্যায় কাজ যে কাজ থেকে আমাদেরকে নিষেধ করেছেন আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী হসাল্লাম হাদিসের মধ্যে রসুল এ করিন সাল্লাহ আলী হসাল্লাম বলছেন বোহারি মুসলিমের হাদিস কোনো মহিলা কোনো মহিলার সাথে মিশে সেই মহিলার সৌন্দর্য যেন তার স্বামীর কাছে বর্ণনা না করে রাসুল করিম সাল আলী হাম আমাদেরকে নিষেধ করলেন কেউ কোনো মহিলার সৌন্দর্য অন্য কোন পুরুষের কাছে বর্ণনা করতে পারি না যদি এরকম বলে তাহলে তার স্বামী যেন ওই মহিলাকে দেখেছে এটাই বিবেচিত হবে অতএব ভাইরা আমার কেউ এই কাজ করতে পারি না বিশেষ করে মহিলাদের জন্য এই জিনিসটা ভালো করে জেনে রাখা দরকার কারণ তারা পাড়া প্রতিবেশীদের বাড়িতে যায় এবং পাড়া প্রতিবেশীর মহিলাদের সাথে তাদের মিলামেশা হয় অতএব কারমে এটা কেমন কে কেমন এরকম ধরনের কথাবার্তা এসে তার স্বামীকে এসে বলা যদি এরকম করে তাহলে এটা জীবের থেকে জন্ম একটা আপদ হবে আর এ থেকে আমাদেরকে বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলু সাল্লাম নিষেধ করলেন অনুরূপভাবে এরকম কথা বলাও জীবের আপদ বলে গণ্য হবে যে হে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমার প্রতি রহম করো হে আল্লাহ তোমার যদি ইচ্ছা হয় তাহলে আমাকে মাফ করে দাও এরকম কথা যদি কেউ বলে এটাও কিন্তু জীবের একটি আপদ কেন কারণ বিশ্বনবী মোহাম্মদুর রাসল্লাহ সাল্লাহ আলসালাম এ থেকেও আমাদেরকে নিষেধ করে তিনি বলেছেন লাকুল আহাদকুম আল্লাহ হুম্মিল্লি ইনশেদ আল্লাহ হুম্মার হামনি ইনশেদ ইচ্ছা হলে আমার এই কাজটা করে দাও বরং বলবে প্রত্যয়ের সাথে বিশ্বাসের সাথে যে আল্লাহ গো তুমি আমাকে ক্ষমা করে দাও আল্লাহ গো তুমি আমার প্রতি রহম করো কারণ আল্লাহকে কেউ বাধ্য করতে পারে না তাই এরকম শব্দ ব্যবহার করব। আল্লাহ তোমার আরেকটি হাদিসের মধ্যে আল্লাহ নবী বলছেন হাদিস আল্লাহ নবী বলছেন ইচ্ছা হলে আমাকে এটা দাও এরকম শব্দ কেউ না বলে বংশ দৃঢ় প্রত্যয়ের সাথে বলবে আল্লাগ তুমি আমাকে এটা দাও আল্লাহ আমার এটা দরকার আল্লাহ এটা আমার প্রয়োজন আল্লাহর কাছে দৃঢ়তার সাথে চাইবে আল্লাহ তোমার ইচ্ছা হলে আমাকে দাও এরকম কথা বলতে আমাদেরকে নিষেধ করেছেন বিশ্ব নবী মোহাম্মদ রসুলক রেহালাহু আল্লাহ রব আলমিনকে কেউ বাধ্য করতে পারে না তোমার কথা হচ্ছে যদি আমরা এরকম শব্দ ব্যবহার করি আল্লাহ ইচ্ছা হলে দাও আল্লাহ ইচ্ছা হলে আমার আমাকে ক্ষমা করো আল্লাহ ইচ্ছা হলে আমার প্রতি রহম করো এরকম কথা কিন্তু আমাদের জীবের জন্ম আপদ হিসাবে গণ্য হবে যা থেকে আমাদেরকে বাঁচতে হবে অনুরূপ হবে জীবের আপদ এই জীব দিয়ে গান করা জীব দিয়ে বিশ্বী অশ্লীল গান যা আমরা করে থাকি এই গানও কিন্তু আমাদের জীবের একটি আপদ এই গান থেকে আমাদেরকে বাঁচতে হবে কারণ গান বাজনাকে মহান আল্লাহ রব্বুল আলমিন হারাম করেছেন কোরআনে হারাম ঘোষিত হয়েছে আল্লাহ মুহিন মানুষের মধ্যে কিছু মানুষ এমন আছে যারা আল্লাহর পথ থেকে বিচ্যুত করার আল্লাহর পথ থেকে সরিয়ে দেওয়ার উদ্দেশ্যে অজ্ঞাতবশত তারা অনর্থক অবান্তর কথাবার্তা করই করে অনর্থক অবান্তর কথাবার্তা করই করে আর তারা আল্লাহর পথকে হাসি ঠাক্টার মনে করে উল্লাই কেহম আদাবু মহিন এই সমস্ত লোকদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আলহনা মুস্তকরা যখন আল্লাহর আয়াত পরে শোনানো হয় তখন অহংকার করে আয়াত থেকে তাদের কান বধির তারা যেন কালা শুনতে পায় না ফাশির হো বে আদা বিন আলীম বা যাদের অবস্থা এরকম তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক শাস্তির কালকে কি মাঠে আল্লাহর কাছে যখন যাবে তখন তাদেরকে ভোগ করতে হবে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে ভাইরা আমার কথা হচ্ছে কোরআনের আয়াত আপনি শুনলেন যেখানে অনর্থক অবান্তর কার্যকলা বা কথাবার্তা তারা করেই করে সাহাবায়েকেরা আমরা দিয়া আল্লাহ আনহ আজমা ইন্দরা সবথেকে বেশি কোরআনের আয়াত বুঝতেন আল্লাহর ওহিগুলো আসছে নবীর কাছে এই অহিগুলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবিদেরকে শুনিয়েছেন সাহাবিরা সবথেকে বেশি বুঝেছেন ওহিগুলো বা কোরআনী আয়াতগুলোর অর্থ আবদুল্লা বিন মাসউদ বলছেন সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই সেই আল্লাহর কসম করে বলছি এই আয়াতের তস্বির বা ব্যাখ্যা হচ্ছে গান বাজনা অনর্থক কথাবার্তা যা মানুষ করই করে বলছেন যে এটা হচ্ছে গান বাজনা তো ভাইরা আমার কোরআনী আয়াতের আলোকে আমরা বুঝতে পারছি যে গান বাজনা এটা হারাম জিনিস আর এই গান আমরা আমাদের এই জীব দি করে থাকি বিধায় এটাও একটা জিনিস যা আমাদের এই জীব দিয়ে হয়ে থাকে এটা একটা জীবের আপদ হিসাবে গণ্য হয়েছে যা থেকে আমাদেরকে বাঁচতে হবে এই জীব দিয়ে গান কোরআন এই জীবকে কোরআন কাজে ব্যবহার করুন গান গাওয়ার কাজে না এই জীব আল্লাহর নিয়ামত একে ভালো কাজে ব্যবহার করুন আর আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া এই নিয়ামতকে যখন আমরা কোরআন পড়ার কাজে ব্যবহার করব তখন এই নিয়ামতে। কদর করা হবে আর এই কদর করার কারণে মহান আল্লাহ বিরতি সাথে থাকুন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 Welcome, O oh Ramadan. Ramjan, Hullo, Rahmat, Irmash, Sahri, Iftar, Taravik, Laylatul Qadar, Hittakav, Idil Fitar. This is a great day. What did you do with this great Ramjan? I don't have to worry about it. This is a great day. This is a great day for Ramjan. We have to worry about this great Ramjan. रमजान संगदिन पुनः सम्प्रचार दोपुर आढ़ाईटाय बांगलेश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 আছে কেউ তোমাদের মধ্যে যে চিন্তা করে ও গবেষণা করে দেখুন আমাদের অনুষ্ঠান এসো কোরআনের ছায়ায় পরবর্তী অনুষ্ঠান বাংলায় সাথে থাকার জন্য ধন্যবাদ আবার আপনাদের স্বাগত জানাচ্ছি আল্লাহ তাই কোরআনের মধ্যে বলছেন শত তারা অনর্থক অবান্তর কথাবার্তা করই করে অনর্থক অবান্তর কথাবার্তা করই করে আর তারা আল্লাহর পথকে হাসি ঠাকটার মনে করে উল্হক আদাবু মহিন এই সমস্ত লোকদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি আল্লাহ রব্বুল আলমিনের কাছে এদের জন্য রয়েছে অপমানজনক শাস্তি যখন আল্লাহর আয়াত পরে শোনানো হয় তখন অহংকার করে আল্লাহর আয়াত থেকে সে মুখ ফিরিয়ে নেয় কাহ্লা যেন সে আল্লাহর আয়াতকে শুনেনি কান্না ফি নাইকরা যেন তাদের কান বধির তারা জন্য কালা শুনতে পাই না ফবা শিরহ বে আদা বিন আলিম বা যাদের অবস্থা এরকম তাদেরকে সুসংবাদ দিয়ে দাও যন্ত্রণাদায়ক শাস্তির কালকে কি আমতের মাঠে আল্লাহর কাছে যখন যাবে তখন তাদেরকে ভোগ করতে হবে কঠিন এবং যন্ত্রণাদায়ক শাস্তি ভোগ করতে হবে ভাইরা আমার কথা হচ্ছে কোরআনের আয়াত আপনি শুনলেন যেখানে লাহবাল হাদিস বলা হয়েছে যে অনর্থক অবান্তর কার্যকলাপ বা কথাবার্তা তারা করেই করে সাহাবায়ে সবথেকে বেশি কোরআনের আয়াত বুঝতেন আল্লাহর ওহিগুলো আসছে নবীর কাছে এইগুলো বিশ্বনবী মোহাম্মদ রসো সাল্লাহ আল সাল্লাম সাহাবিদেরকে শুনিয়েছেন সাহাবিরা সবথেকে বেশি বুঝেছেন ওহিগুলো বা কোরআনী আয়াতগুলোর অর্থ আবদুল্লাহ বিন মাসউদ বলছেন সেই আল্লাহর কসম করে বলছি যে আল্লাহ ছাড়া কোন মাবুদ নাই যে আল্লাহ ছাড়া সত্যিকার কোনো উপাস্য নাই সেই আল্লাহর কসম করে বলছি এই আয়াতের তসির বা ব্যাখ্যা হচ্ছে গান বাজনা অনর্থক কথাবার্তা যা মানুষ করই করে তাহলে লাহোয়াল হাদিসের অর্থ আবদুল্লা বিন মাসুদ বলছেন যে এটা হচ্ছে গান বাজনা তো ভাইরা আমার কোরআনী আয়াতের আলোকে আমরা বুঝতে পারছি যে গান বাজনা এটা হারাম জিনিস আর এই গান আমরা আমাদের এই জীব দিই করে থাকি বিধায় এটাও একটা জিনিস যা আমাদের এই জীব দিয়ে হয়ে থাকে আপদ হিসাবে গণ্য হয়েছে ব্যবহার করুন গান গাওয়ার কাজে না এই জীব আল্লাহর নেয়ামত একে ভালো কাজে ব্যবহার করুন আর আল্লাহ রবুল আলমিনের দেওয়া এই নিয়ামতকে যখন আমরা কোরআন পড়ার কাজে ব্যবহার করব তখন এই নিয়ামতের কদর করা হবে আর এই কদর করার কারণে মহান আল্লাহ রবুল আলমিন আমাদেরকে উত্তম যাজা এবং উত্তম প্রতিদান দান করবেন রাসুল করিম সাল আল্লাম হাদিসের মধ্যে বললেন মান হাসানের কথা আল্লাহ নবী বলছেন যে ব্যক্তি কোরআনের একটি অক্ষর পড়বে তার নেকি হবে আর সেই একটি নেকি দশটা পর্যন্ত আলা বাড়িয়ে দিবেন অর্থাৎ কোরআনের প্রত্যেকটি অক্ষরের পরিবর্তে দশটি করে নেকি পাওয়া যাবে আর আমি একথা বলছি না যে আলিফ লাম মিম এই বরং আলিফ একটা অক্ষর আর লাম একটা অক্ষর ও মিম একটা পৃথক অক্ষর মানে তিনটি মিলিয়ে একটু নাম যখনই কোনো বান্দা বলে দিল আলিফ লাল মিম তখন সঙ্গে সঙ্গে তার নেকি খাতায় ত্রিশটা নীকি লেখা হয়ে গেল তো ভাইরা আমার এই জবানকে কোরআন পড়ার কাজে ব্যবহার করুন তাহলে ১০টা করে নেকি আর এইভাবে আল্লাহ আরো বাড়িয়ে বাড়িয়ে দেবেন অনুরূপ বিশ্ব নী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম আরেকটি হাদিসের মধ্যে বলছেন ফালাহু ওহ আলহি শাকলা নবী বলছেন যে কোরআন পরে আর সে কোরআন পড়তে পারদর্শী পটু মানে ভালো করে কোরআন পড়তে শিখেছে সে থাকবে সম্মানিত সাথে কোরআন হফি আর যে কোরআন পরে কিন্তু বিচারা পড়তে পড়তে আটকে যায় মানে খুব ভালো করে এখনো পড়তে পারদর্শী হতে পারেনি বা পটু না কিন্তু সে চেষ্টা ছাড়ে না তার হবে ডব নে কারণ সে কষ্ট করে করে তাহলে নিয়ামত একে কোরআন পড়ার কাজে ব্যবহার করুন তাহলে আল্লাহ রাবুল আলমীরের কাছে এর জব দিতে সক্ষম হবেন রসুল করিম সাল আলী আসাল্লাম হাদিসের মধ্যে বললে এখন উম যারা হালাল মনে করবে ব্যবিচারকে হালাল মনে করবে রেশমের কাপড়কে তারা হালাল মনে করবে মদপান করাকে আর গান ও বাজনাকেও তারা হালাল মনে করবে তো গান বাজনা যে হারাম তা আমরা এই কোরআনের আয়াত থেকে বুঝতে পারলাম এবং বিশ্বনবী মোহাম্মদুর রসল্লাহ সাল্লাহ সাল্লামের হাদিস থেকেও আমরা জানতে পারলাম অতএব এই জীবকে গান গাওয়ার কাজে কোনো মুসলিম ব্যবহার করবে এটা তার জন্য কোনো মতেই বৈধ হবে না আল্লাহর নেয়ামতকে আল্লাহর আনুগত্যের কাজেই ব্যবহার করতে হবে আল্লাহর জিকিরের কাজে আল্লাহ রব্বুল আলমিন সন্তুষ্ট হন যে জিনিসে সেই জিনিসের কাজেই ব্যবহার করতে হবে তা না হলে কালকে কেয়ামতের মাঠে এই নেয়ামতের কদর না করার কারণে আল্লাহ রবুল আলমিনের কাছে আমাদেরকে জিজ্ঞাসিত হতে হবে তখন আমাদেরকে কিন্তু উত্তর দিতে হবে যে আমি এই জবানকে কোন কাজে ব্যবহার করেছিলাম অনুরূপভাবে এই জবান দিয়ে আমরা যে অন্যায় কাজ বা যে কুকর্ম করে থাকি তার মধ্যে একটা হচ্ছে যে এই জবান দিয়ে আমরা কবিতা গাই কবিতা বলতে যে কবিতা মধ্যে মানে ইসলামের বদনাম বা যার অর্থ বিশ্রী অর্থ মানে একেবারে বাজে অর্থ এরকম কবিতা যদি কেউ পড়ে তাহলে এটা নিন্দনীয় কবিতা হবে যার নিন্দা গাওয়া হয়েছে কোরআনে এবং হাদিসের শের বা কবিতা গাওয়া যায় যদি তার অর্থ ভালো হয় ইসলামের সমর্থন করার কাজে ইসলামকে সুন্দর করে পরিবেশন করার কাজে ইসলামের ভালো দিগগোলা মানুষের কাছে কবিতার ছন্দে তুলে ধরা হয়েছে মানুষকে ইসলামের দিকে আহ্বান করা হচ্ছে মানুষকে ইসলামের দাওয়ত দেওয়া হয়েছে যে কবিতাগুলোতে এরকম কবিতা যদি হয় তা নিন্দনীয় হবে না যা আমি পরে হাদিসে আলোচনা করব। কিন্তু যে কবিতা মধ্যে ইসলামের কোনো গুন গাওয়া হয়নি বনক তার এরকম কবি বা এরকম কবিতা নিন্দিত হয়েছে মহান আল্লাহ রবুল আলিমিনের জবানে কোরআনে আল্লাহ রবুল আলিমিন তাদের নিন্দা ঘোষণা করেছেন যেমন আল্লাহ তালা বলেন কবিদের অবস্থা হচ্ছে যে তাদের অনুসরণ করে ভ্রান্ত মানুষেরা আলমতারা তুমি কি দেখো না আল্লাহম ফিকুল্লাদিহিমুন যে তারা প্রত্যেক বিষয়ে লক্ষ্যহীনভাবে কল্পনা বিহার করে থাকে কল্পনা করে করে বিষয়ে যেমন তাই তারা ছন্দের ছলে বা কবিতার ছলে তারা লেখে দেয় তারপরে হচ্ছে যারা ইমান এনেছে ও আমেলুসলে যারা নেক কাজ করেছে আর যারা আল্লাহ রবুল আলমিনকে খুব বেশি বেশি করে সরল করে আর ওয়ান বাদুল মিহিম যদি তারা নির্যাতিত হয় তাহলে কেবল তাদের রক্ষার জন্য তারা প্রতিশোধ গ্রহণ করে ওসাইবন তবে যারা জুলুম অত্যাচারী যারা জুলুম অত্যাচার করে তারা অচিরেই বুঝতে পারবে যে তাদের গন্তব্যস্থল কোথায় এই আয়াতে যে কথাগুলি আমরা জানতে পারলাম সেটা হচ্ছে এক তো হচ্ছে যে তারা কল্পনার তীর ছুঁড়ে তাদের কল্পনাতে যা কিছু আসে তারা তাই করে দেয় আর ভ্রান্ত লোকেরা তাদের অনুসরণ করে তারা যা বলে তা কিন্তু তারা করে না বরম বলে দেয় কল্পনায় এসেছে লেখে দিয়েছে তাই দেখতে পাবেন অনেক কবিদের আমাদের বাংলা কবি যারা রয়েছে যেমন কবি নজরুল ইসলাম মনে করিলেন তার কবি তার পড়বেন দেখবেন কোথাও কোথাও ইসলামের খুব গুণ গাইছে ইসলামকে খুব তুলে ধরেছে নবীর সানে অনেক নাচ লেখেছে আবার কোন কোনো জায়গাতে ইসলামের পর্দার বিরুদ্ধে লিখে দিয়েছে সে কি বুঝেছে আল্লাহ আলম কিন্তু সে লিখে দিয়েছে পর্দারের যক্ষ পুরীতে নারী করিরো তোমায় বন্দী বল কোন সে অত্যাচারী আপনারে আজ প্রকাশের তবু নাই সেই বেকুলতা আজ তুমি ভিড় আড়ালে থাকিয়া নেপথ্যে কৌ কথা এই যে কথাটা কবিতাটা যে শুনলেন এতে কি বলা হয়েছে এই কবিতার মধ্যে সে লিখে দিয়েছে যে মহিলাদেরকে আজকে ঘরের মধ্যে বন্দি করে নাকি তাদেরকে পর্দায় থাকতে বলে নাকি তাদের প্রতি জুলুম করা হয়েছে আপনারে আজ প্রকাশের তো নাই সেই ব্যাকুলতা আজ তুমি ভিড় আড়ালে থাকিয়া নেপথ্যেক কথা চোখে চোখে আজ চাহিতে পারো না হাতের উলি পায়ে মল মাথার ঘুমটা ছিঁড়ে ফেলো নাড়ি ভেঙে ফেলো শিকল মহিলাদেরকে উদ্বুদ্ধ করা হচ্ছে যে এসব মাথার ঘুমটা পায়ের রুল এসব পরে বাড়ির মধ্যে থাকা না এসব ভেঙে চুরমার করে দাও এ পর্দার বিধান শেষ করে দিয়ে তোমরা বাড়ির বাইরে এসে পুরুষের সাথে মিলেমিশে তোমরা কাজ করো পুলিশের সাথে তোমরা থাকো এই যে একটা কথা বলা হচ্ছে এটা কি এগুলা হচ্ছে কবিতাদের কল্পনার ব্যাপার মানে মনে এসেছে লেখে দিয়েছে বিবেচনা চিন্তা গবেষণা করে কিছু লেখা হয়নি তো ভাইর আমার কথা হচ্ছে যে কবিতা যদি এই রকম ধরনের হয় যে কবিতার মধ্যে ইসলামের নিন্দা করা হয়েছে ইসলামের কোন বিধানকে নিয়ে আলোচনা করা হয়েছে আর ইসলামী বিধান আল্লাহ রয়েছেন তিনি কৌশলী তিনি কোনটা কেমন করা দরকার কিভাবে থাকা দরকার কোথায় থাকতে হবে কি করলে তাদের জন্য সমাজের জন্য মানুষের জন্য শান্তি সৃষ্টি হবে মানুষ শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ রবুল আলমিন জানেন ফিত কোথায় অঘটন কোথায় ঘটবে মানুষ বিপদে কোথায় পড়তে পারে এটা মহান আল্লাহ রবুল আলমিনী খুব ভালো জানেন তাই মহিলাদেরকে পর্দা করতে বলেছেন আর এ লেখে দিলুম হয়ে গেছে যে এরা হচ্ছে এরকম যে ওরা কল্পনার তীত ছাড়ে আর ওরা যা বলে তা কিন্তু করে না কজন কবি আছে যে যা লেখেছে তারা করে সে আমল করে ইসলামের গুণ গাইছে ইসলামের নাম করেছে নাম করা যায় ইসলামের সম্পর্কে লেখা যায় ইসলামকে সমর্থন করা হয়েছে তাতে কোনো অসুবিধা নয় বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাই হাসান আল্লাহ নবী ওদের উত্তর দাও আর একটা হাদিসের মধ্যে আছে হাসান আল্লাহ রসুলাম মুশরিকদের নিন্দাই কবিতা গাইতে বলেছেন এইভাবে সাইদ মুসাইব বলছেন হজত তোমার রাদি আল্লাহ তাল্লা আনহ মসজিদের পাশ দিয়ে যাচ্ছিলেন হজরে হাসান রাদি আল্লাহ তাল্লাহ কবিতা পড়ছিলেন তখন তিনি তাকে লক্ষ্য করে বললেন যে আমি মসজিদে তখনও কবিতা পড়েছিলাম যখন তোমার থেকে উত্তম মানুষটি ছিলেন আর তিনি ছিলেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আবু লক্ষ্য করে বললেন বলো তো আল্লাহ নবী যখন ছিলেন তখন কি তিনি আমাকে বলেননি যে হ্যাঁ তুমি কবিতার ছন্দে মুশ্রিকদেরকে উত্তর দাও তখন হজরত আবু হরেরা রাদি আল্লাহ তাল্লা বললেন হ্যাঁ কথা সত্য হজরতে রসুল্লাহ সাল্লাহ কে বলেছিলেন যে কবিতার ছন্দে মুসিদদেরকে উত্তর দাও তো যে কবির মধ্যে ইসলামের গুন গাওয়া হয়েছে বা যেখানে ইসলামের সমর্থন আছে এরকম কবিতা নিন্দনীয় নয় আল্লাহ সবাইকে ভালো রাখুন ও সাল্লী মোহাম্মদ ও আল্লা সাহাবিহি আজমাই وآت وآتوا الزكاة لهم أجرهم لهم أجرهم عند ربهم ولا خوف عليهم ولا هم يحزنون السلام عليكم وعليكم السلام السلام عليكم السلام عليكم আমি আমাদের এই ধর্মের কাছে আমি তাই আমি পিস নেছি কে একটি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ইসলামিক টেলিভিশন চ্যানেল একটা টেলিভিশন হ্যাঁ সত্যি যদি এটা হয় নন প্রফিট ইসলামিক টেলিভিশন কেন নয় जकत बैंक नंबर शून्य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 সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস যে অনিবার্য শেখ স্যফুদ্দিন তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহ হকাম এর মাধ্যমে দর্শ হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্যে देख बलुगुल माराम दरसे शुदुम्री बांग माराम आज सन्दा छटाय सम्प्रचार दोपुर देर टेल देस पिछटी